maa ko re ali tuma ali re maa ali alhamdulillah পন্নজ মাষ জরা যুদ ও ফগ্বল জমাল জম্বল মকাল মকার শু অলাহ ইরী কলা প্লাহ সজিদন বসদনবহবীবনবহবীব রবিব না কুবিহ মদর সুত আলি অস্থাবি অস্থাবি বারকর কসলম তসলি মির কলী অনুসল হল হোত বি বেশনি ও শিরা জরা আমি শ বিসিল্লি রহমি রহী মা রসুল ফুদু ও মহ কুমু ফু وقال تعالى لقد كان لكم في رسول الله وسوة الحسنى وقال النبي صلى الله عليه وسلم تردت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما কিতাবুল্লাহি ওয়া সুন্নাত রাসূলি আকালান নাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লা ইউমিনু হাত্তা আকুনা আহabba ilayhi min walidihi wa wanadihi wan أَوْ كَمَا قَالَ النَّبِيُّ عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامُ صَدَقَ اللَّهُ مَوْلَانَا الْعَظِيمُ وَصَدَقَ رَسُولُهُ النَّبِيُّ ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على روح محمد في যদিন ফিলজসাদ মুি কশ বি জমালি মোহামদ কী নিশানা রখ দিল হ শবির মরদ কমল উম সুফা বলা কমালি নন্ না হে নন্ন নন্ন নিন্ন ল ই হে নন্ ইহ ইহাম্ম রসুল্লা বজ কিনে দানা দি মানা কে গুষাস নবুলবুল বর সবি খানে খারে বতসবি হস জবিরে হপ আু হে রামুদ ইদ মজরু হলাহ হে লহ এদ নন্ سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب شرح لي صدري ويسل لي أمري وحل العقدة من لساني يفقه قولي সূরজ নেওয়ায় সিয়া শোয় পাগম দু হাজব চিজ কবি সব কোভি শুনিয়া হজব চিজ কবি সব হো কোভি শ তকবীর কলমা মে নমাজু মে আজা মে তকবীর মে কলমা মে নমাজু মে আজা মে হে না মে লাহি সে মেলানামে মোহাম্ম মেলা না মোহাম্ম ফরমাত হে আদমকে মে খরুদ তরিমে ফরমাত হে আদমকে তুঝে খরুদ তরিমে লেখা হু তো বাপ মেলা নাম মোহাম্মা হাপ মেলা নাম মোহাম্ম মাহবুব মত ল ইারা হাই মী মাহবুব ইারা ফের কেউ না হাহাব খোদানা মেনো হাম্মদ ফের কেউ না হাহাব খোদানা নামে হাম্মদ কান্দার কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির উদ্যোগে পরিবেশ এ বাগানের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ মাজ জাতির মাথার মুখট ছোট ভাই পর্দার আড়ালে অবস্থান রথা শ্রদ্ধা সম্মানিত মা ও বনেন সৃষ্টির মহান স্রষ্টার দরবারে লাখ কৌটি সহস্র কৌটি বাগানে কবুল মঞ্জুর করেছেন হাজার ও মুসলমানের ভেতর থেকে যাচাই বাছাই করব আল্লাহ আমাদেরকে চয়ন করে এখানে হাজির করেছেন দিল থেকে অন্তর ভরে উঁচু করে মহাব্বতের থেকে উজাড় করব সৃষ্টি স্রষ্টা রব্বুল আলমিনের জন্য অক্ষ করে দিয়ে উচ্চকণে আদায় করি আলহামদুলিল্লাহ লক্ষ কলাম সৃষ্টি রহমতুল নবী সৈস ইমাম শফী আজম রসুল আকরম রহমত আলম নজম হবিব কবিয়া আশরফুল সাম্বিয়া শফি সাক نام নাম দার মদিন কতাজদার কোরআন হকিমে ভেতর থেকে দুটো আয়াত আমি আপনাদের সামনে পড়েছি বিশ্ব নবী শেষ নবী মহানবী শ্রেষ্ঠ নবী নয়াত পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে দুটো হাদিস পড়েছে তিলাবৎকৃত আয়াতিমা ও হাদিস তরিফায় রুহানিয়তের সমন্বয় কিছু কথা আমাকে বলার মতো আপনাদেরকে শুনবার মতো হিম্মান করুন হ্যাঁ পৃথিবীর মানুষ ওই জিনিস যাহা আমি রসুল দিয়েছি তোমরা তাহা আঁকড়িয়ে ধরহর তোমাদেরকে নিষেধ করা হয়েছে তার থেকে চূড়ান্ত ভাবে থাকা অবশ্যই রয়েছে তোমাদের জন্য রসুরুল্লাহ আলহি ওর মধ্যে চূড়ান্ত ভাবে আকড়িয়ে ধরো তোমরা দুটো জিনিস তোমাদের সামনে আমি রেখে গেলাম যদি ধরে রাখতে পারো কখন বিচলিত হবে না পথভ্রষ্ট হবে না আল্লাহ কিতাবের সুন্ন ভিন্ন হাদিস রসুলিহিজ समस्त मानसान परिवार हाल अधिक महा तन पर्त से काम এত মানুষ ওয়াজ না ছোটখাটো অজেও লোক কম না আর ওয়াজও এত বেড়েছে কিন্তু আমলের খাতা চূড়ান্ত শূন্যের কোঠাটা आल्लाई टुकटा जाबा कैंसारे नष्ट करोब्यस्त पिक्चर सुंदर आसलिएस्त बयान दिखे को ख्याल दिए कलप खाली और कलप तो खाली थे खाली जैगे अन्न के खाली घर खाली थके भलो कथा दोष बुजे तो चाह नहीं निजे दोषा स्वीकार कर तो करना बर भारियन এত বড় নির্ল হার পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা মক্কা পানি ধরে রাখা যায় না সেখানে গিয়ে ওই মোবাইল কমবক্ত দেশে এসে তো আরো আকাম করবে তার তো হজ হবে না এই মোবাইল আর মার্কেটে লিস্ট নিয়ে গেছে ম্যাডাম বলছে আরো কত কিছু কি হজ হবে এখানে এসে একটা পরিবেশ বাসে লেখা আছে ধুমপান নিষেধ কেউ করে ধুমপান ধূমপান বাসে লেখা আছে না ধুমপান নিষেধ কেউ টানে না কন্ট্রাক্টর টানে ড্রাইভার টানে হেলপার টানে টাকা না থাকলে ধার করে টানে আমরা হুজুরেরা যদি ধমক দিই আমার বাধা দিলে আরো উল্টা রিয়াকশন মসজিদে লেখা নাই এরপরও কেন করে না বেতলয়ে কেউ খারায় রয়েছে ব্যাপার পরিবেশ পরিবেশের অভাব আতরের দোকানে গেলে আতরের গন্ধ পাওয়া যাবে না কিনলেও পায়খানার কাছে গেলে পায়খানার গন্ধই পাওয়া যাবে নিয়তকে পরিশুদ্ধ করে বসে আল্লাহ আপনি আমাদের হেদায় আদান করুন সবার গেল আপনি আমাকে হেদায় আদান করুন আমার এই ভাই সবাই যারা কষ্ট করে আসছেন সবাই নিয়ে কিছু আলোচনা পৃথিবীতে বহু আদর্শের শ্লোগান আমরা শুনতে পাই আল্লাহ কোরআন শরীফের বিভিন্ন আয়াত সুরার শুরুতে কসম করেছেন শপথ করেছে আল্লাহ কেন শপথ করেছেন ভিন্ন কথা আমরা কেন শপথ করি কথাটার মজবুতির জন্য আর কসমের কথা বিশ্বাস না করলে তার ইমান পৃথিবীতে যত আদর্শের আবির্ভাব হয়েছে কোন আদর্শ মানুষকে শান্তির ঠিকানা দিতে পারে নাই একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শ ব্যতীত নবীর আদর্শ এত সুন্দর কিন্তু আমরা মুসলিম উম্মাহ নবীর উম্মদ দাবি করার পরেও আমাদের কালচার চলাফেরার দ্বারা প্রমাণ হয় আমরা মদিনার আদর্শকে বৃদ্ধাঙ্গুলি দেখায়। আমরা ভিন্ন দিকে চলছে আর এটাই প্রমাণ করতে চাই যে আমরা অপূর্ণাঙ্গ একটি ধর্মের মানুষ ইসলাম ধর্ম পূর্ণাঙ্গ নর্ম আসলে কি ইসলাম ধর্ম অপূর্ণাঙ্গ একটি পূর্ণাঙ্গ একটি ধর্ম আপনি পৃথিবীতে আগমন থেকে শুরু করেন ইসলাম আপনাকে কি দিল আগমনের ক্ষেত্রে কি পদ্ধতি কি আদর্শ কি আপনার আগমনের ক্ষেত্রে কি পরামর্শ দিয়েছে ভিন্ন ধর্ম তালাশ করেন আছে কিনা এই ব্যাপারে কোনো পরামর্শ परामर्श पश्चिम अब्राहम लिंकन लेलिन कलम ए যে মানুষ বেশি হলে এই জমিনে থাকার জায়গা খুঁজে পাওয়া যাবে না সন্তান আমি আশ্চর্য যে আমরা মুসলমান এত অন্ধকারে পড়ে আছি আমরা উলামায় হাজরাত খুঁজে খুঁজে খুঁজে খুঁজে এগুলো আপনাদেরকে বলার মানি হলো যেন আপনারা সজাগ হয়ে যায় বিরোধিতা করেন সমালোচনা করেন এই কথা বলার কাশিমপুর কারাগারের পার্স গার্মেন্টস ফ্যাক্টরি মাল্টিফ্যাকিমিটেড खबर नक्त नामा तो वेतन খবর নেন মাল্টিফ নাম বলে দিলাম যা মানুষ আছে আমি কুত্তা মানুষ না হয় জমিন থাকবে না বাট আমি কুত্তা হয়ে গেছি আমার চরিত্র কুত্তাকে হার মানিয়ে ফেলেছে আপনাকে কি বলবো আমি হুজুর আমাকে কত মহবত করেন আপনারা কারো গিবত পেছনে বলা কবিরাগুলা আমরা হুজুর এক জায়গায় বসবো কত গিবত করি অমুক ভালো না অমুক ভালো না বাদ দিলাম হুজুর আমি আমার ম্যাডামকে নিয়ে কত গিবত করি অমুক খারাপ অমুক খারাপ আমার ভেতরে যে আছে। প্রতিনিয়ত চলছে গিব, কবির আপনার হালাত কি সেটা আপনারটা আপনি বুঝেন আমার অবস্থা তো বড় হরু হরু আপনারা বলেন আমি ভালো আল্লাহর আদালতে আমি কুকুর থেকেও নিকৃষ্ট কুকুর দাঁড়িয়ে গেল আল্লা দাঁড়ায় নেয় কি বলবো এমন প্যাচে পড়ে আছি আমরা বাংলার জমিনের মানুষ আল্লা কে গালি দিচ্ছে একদল পীরের বিরুদ্ধে বলছে একদলি আজমির মহা এক মুসিব কথাটা ভুলে যাবো যে আমরা কত বেউ এই যে জন্ম নিয়ন্ত্রণ এখানে অনেক শিক্ষিত সমাজ আছেন একটা ভুল যদি বলি अपने जन्म नियंत्रण प्रवर तक यहुदी कूत्ता गुना खबर नीडिल पश्चिमी कृष्णा बेदी জন্ম নিয়ন্ত্রণ কেউ ফলো করে না কারণ ওরা যে বলেছে মুসলমান কমও কোন জন্ম নিয়ন্ত্রণের ট্যাবলেট ব্যবহার করে না কারণ ওদের সন্তান অনেক কম সৌদি আরব মুসলিম একটি দেশ আমাদের বাংলাদেশের মতো ষোলোটা দেশ প্যাকেট করে রাখা যাবে সৌদি আফ্রিকা আমাদের মতো মত দেশ করে রাখা যাবে আফ্রিকার একটা সাইট আমাজান জঙ্গল ভারত পার্শ্ববর্তী দেশ আমাদের ভারত কত বিশাল এরিয়া অথচ লোক সংখ্যা জনসংখ্যা কম কোন বেইমান এই জন নিয়ন্ত্রণের থিওরি ফলো করে না এগুলো চলে আসছে মুসলিম রাষ্ট্রে আমাদের ঢাকার অঞ্চলে এগুলো কিছু প্রবণতা কম আলোচনা করতে করতে কমে গেছে এগুলো পার্বত্য অঞ্চল পাহাড়ি অঞ্চল উত্তরবঙ্গে এগুলো সেখানে কাজ আপনারা জানেন কিনা কয়েক আগে উত্তরবঙ্গে এক মসজিদে ঢাকা নারায়ণগঞ্জ রূপগঞ্জ থানার এক মসজিদের ইমাম কয়েক বছর আগে ধরা পড়েছিল ইমাম ক্রিস্টান চট্টগ্রামের এক কৌমি মাদ্রাসায় ধরা পড়েছিল একটি ছাত্র হার্দ পরে খ্রিস্টান। ধরা পড়ার পরে বলা হয়েছিল মোমেন শাহী যান শেরপুর নেত্রকোনা উত্তরবঙ্গে মুসলমানের গরিব যারা দরিদ্র এদেরকে ওরা টাকা দিচ্ছে তিন দিচ্ছে ঘর ওটা দিচ্ছে গরু কিনে দিচ্ছে घर दुश्मन अभाव नहीं तरी हाई खबर नहीं ঘরের ভেতরে মিশন আছে সরকার বাহাদুরের যত মিশন আছে এর ভেতর একটা মিশনের নাম দারিদ্র বিমোচন আমি গত কালকেই তো শুক্রবার दारिद्र विमोचन पथे कर दारिद्र विमोचन पथे बांगे जत बाधा सरकार पक्षे ब्रेन वाश करा दरकार दारिद्र विमोचन पथे जत बाधा এর ভিতরে প্রধানতম বাধা হল সুদ সুদের দ্বারা অথচ সুদ চলছে অহরহ চলছে রিক্সাওয়ালা রিক্সা চালায় সুদের উপরে ভ্যান ড্রাইভার ভ্যান চালায় সুদের উপরে পান দোকানওয়ালা চায়ের দোকানওয়ালা দোকানদারি করছে লোনের টাকার উপরে दारिद्रमोन दारिद्र विमोचन सुंदर एक पथ जत पथ आरोप दारिद्र विमोचन सहायक हिसाब से कम दामी कपड़ कैंडबोर्ड लगे जकत बनी एकदिन पर जान सदर भाज আজকে যদি এই এলাকাটার নাম কি না সেমাই না দিয়ে চিনি না দিয়ে এই বছর যদি পদক্ষেপ নেয় যে আমি আমার পাড়া প্রতিবেশী খুঁজে খুঁজে আমি একশো লোককে আমি পঞ্চাশ হাজার টাকা করে দিয়ে। আমি এক একটাকে পুরুষ হলে চায়ের বাদামের দোকান দিয়ে মহিলা হলে এই পঞ্চাশ দিয়ে সে পুঁজি খাটায় আর ব্যবসা করে আল্লাহ যদি কবুল করেন এমন একদিন হবে সেও জাকাত দিতে পারব তাহলে দশটা লোক যদি একশো করে দেয় কত হবে एक था, एक था, आगामी बस एक हजार लोक के दीबे चारिद्रमोचन दरजा बंदा जरा देखते नीचे कथा हम शुने किच्छुन एपी माथा गर्म आबल तबल तबल शासन करें इसाफर मैं শোষক শোষণ করে জুলুমের মাধ্যমে পরিবারের দুইজন শাসক পয়গম্বর সুলাইমান আর বাচ্চা দিল কার নাইন আলেকজান্ডার বাচ্চা সেকান্দার বাদশা শান্তির নীল পৃথিবীতে সুন্দরভাবে ভাবে স্থাপন করে চলে গেলেন এরপরে আজ আমাদের মুসলমানের ধর্মের ভেতরে কিসের অভাব আছে আপনি আঙ্গুলের নবগুলো কেমনে কাটবেন সেখানে নবীর দেয়া। মাথার চুল কেমলে রাখবেন কাটবেন সেখানে আমার মসজিদে মুসল্লি কান্না করে দেওয়া চায় বেসালার থাকে মসজিদের চা চালা কান্না করে দোয়া চায় ছেলে মারা গেছে কেন হঠাৎ মারা গেল কেন বলে আত্মহত্যা করেছে কেন বলে ছেলেটা সেলুনে গেল চুল কাটার জন্য ক্রিকেট খেলারদের মতো ওর মামা রেবে চাকরি করে মামায় বাধা দিল এমন কেন করো কর টশান দেখেন না আমার দেশে এসে কথা বলেন এখন সেলুনে সব ডিজাইন আগেই জিজ্ঞাসা করে কি ইন্দুর বানাবি না বান্ধব না শুয়র বানাবি আর দাম আপনারা রাগ করবেন না আমি মুসলমান আমি কোরআন হাদিস পড়েছি আপনারা মুসলমান হিসেবে কোরআন হাদিসের বয়ান শুনতেই আসছেন আমি যদি না বলি কে বলবে আপনাদেরকে বলব হিন্দু বলবে খ্রিস্টান বলবে আমার দেশের আলেমরাও তো বলতে চাচ্ছে না চাকরি না চলে যা দাত না বন্ধ হয়ে যা আরে দাওয়াতের গোলাম আমি নয় আমাকে খুঁজে এটাই বাস্তবতা দুনিয়া আমার গোলাম আমি দুনিয়ার গোলাম নয় আর গোলাম মালিকের পেছনে থাকবে এটাই বাস্তবতা আমি আল্লাহর গোলাম আমি আল্লাহর পেছনে থাকব দুনিয়া আমার গোলাম দুনিয়া আমার পেছনে ঘুরবে গেছি দুনিয়ার গোল হল আপনি ক্ষমা চাচ্ছি কেউ রাগ করবেন ব্যাপার কারোর সাথে আদাওয়াতি নেই মুখস্থ করে আসছি আজকে এখানে কিছু বাজ ঠিক না এগুলো আমি মুখস্ত করে আসছি অনেক বক্তাকে দেখেছি ডায়রি নিয়ে বসেন ডায়রি দেখে দেখে বয়ান করপর আমার একটা ডায়রি থাকলো সন্দেহ করা যাইতো এডি এ বাস দেওয়া মুখস্ত করে লেখে নিয়ে আসা আমি আল্লাহ যে কথাগুলো এখানে আল্লাহ দায় দান করা খন্দকের একটি যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধে কিছু মুনাফিক এত খারাপ কাফের থেকেও খারাপ মুনাফিক কাফের থেকেও খারাপ কাফের নিয়ে সমাজে চলা সমস্যা তেমন হয় না মুনাফিক নিয়ে যত রাগ হয় মুনাফিক নবীর পিছে নামাজ পড়ে নবীর পিছে খানা খায় নবীর কাছে বসে বসে খানা খায় গল্প করে আবার পেছনে পাল খন্দকের যুদ্ধ যখন হল হলো গর্ত খনন করা পাহাড়িয়া এলাকা পাথর এখান থেকে গর্ত খনন করে আত্মগোপন করা মদিনার চতুর পার্শ্বে গর্ত খনন করার উদ্দেশ্য হল মাটি ওই পার্শ্ব রাখো আমরা ভেতরে থাকি দুঃশন যেন এসে আমাদের উপর আক্রমণ করার সুযোগ না দুইটা গোত্র ছিল বনু বনু নজিরকে পাওয়া দু অপরাধের কারণে সব গিয়ে বহুদূর তাবুক ওদিকে ঘর ঘর বানায় ছিল কোরআজা কেও তারায় দিতে চাচ্ছিলেন নবীবী ওরা বলছিল না আমরা ভালো হয়ে চল নবীজি বলছিলেন খন্দকের যুদ্ধে তোমরা চুপচাপ থাকবে ওদের কোনো রাগ হলেন এদের বাড়ি ঘর সব ধরা উপর অবরোধ চল্লিশ দিন অবরোধ কয়দিন চল্লিশ দিন নবী এত গরম হলেন দয়ার বয়ান জীবন বর শুনলেন রাগের বয়ান শুনে নবী কত রাগী ভেতরে গিয়া ওরা আত্মসমর্পণ করতে চাইলো বলে হবে না শেষ পর্যন্ত ওদেরকে এখান থেকে বিতাড়িত হওয়ার চলে যাওয়ার হুকুম দিলেন নারী আর বাচ্চাদেরকে আর কিছু অনেক বয়সী বুড়াদেরকে ছাড় দিয়ে বাকি যে যুবক অল্প বয়সী জুয়ান এদেরকে এনে নবী একদিনে দাঁড়ায় থেকে থেকে এই বনু করায় যার লোক রা গিয়ে খন্ডকের গর্ত খননে গিয়ে দেখলো কষ্টের কাজ মুনাফিকরা নবীর থেকে এবার একটা অজুহান পেশ করে বিদায় নেই গিয়ে কয় নবী চ্ছে এরা চলে যাওয়া কিন্তু একটাও অজুহাত দেওয়ার মতো না সব মিথ্যা কথা বলো নবীকে গিয়া বলো নবী জানে না কেন নবী গাইবের মালিক না গাইবের মালিককে হে পয়গম্বর মতরা জানায় দেন আসমান ও জমিনের বাসিন্দারা কেউ গাইব জানে না কে গাইব জানেন আলিমুল গা আলিমুল গাইবের মালিককে নবী আপনি গাইব জানেন না জিব্রাইল আমিন নবীরে জানা দা ওরা মুনাফিক এদের অন্তরে নেফাক ফুআ মানে কল অন্তরেরও বিচার করা হবে হুম কুলু বুল্লাহ নিয়া হুম আয় বিহা। ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون তারা চিন্তা করে না ফিকির করে না গবেষণা করে না আল্লাহ কেমন আসমান বানাইছেন বিহা আমি চক্ষ দিলাম আল্লাহ কুদরত দেখে আমি না কেমন কোয়ালিটির মানুষ আদল এরা হলো বলে না বালহুম আদল তার থেকেও খারাপ তার থেকেও তারা খারাপ উল গাফিলুন এরা চূড়ন্ত গাফেল ফেল এরা ক্ষতিগ্রস্ত এরা চূড়ান্ত পরাজিত বৈশাখী মেলা আড্ডা দিয়ে বন্ধু বন্ধুরা রঙিন চশমা নিয়ে গান গাইতে গান গাইতে বাড়ি যায় সোনা বন্ধের গান হঠাৎ রাস্তার ভেতরে খোলা আকাশের দিকে তাকা একজন তাকায় ভাইয়ার মধ্যে বোধ হয় বড় নিকট হয়ে গেল আকাশের রং পাল্ট হলুদালা বলে না না আকাশের রং হলুদ হয়ে গেছে তোর কথা মিথ্যা পরামর্শ করলো একজন আর ভুল হতে পারে দনুজনাকে ভুল প্রমাণ করে দিল তাহলে ওর মাথা ঠিক নাই ধর ও রেসাইজ করো মানে খিলাকিলি শুরু হয়ে रंग कलो एकजनेलूद एकजुने लाल काटा ठेठ চান তার সিঁড়ে গেছে ধর এবার চাচারে সাই ওরে কি তিন হাতের কিলচে পড়ে মার খার কার মারিস না সহ্য করতে পারি না চা খুই আমাদের কালার ঠিক নেই চাষার কথা ঠিক চাচা বেদ দুবে মাফ করে দেবে চাষা একটা মাফ সাইলে কি হবে কিলাইতে তো মোট কম কিলাস নাই আল্লাহর গুলাম চোখের ভেতরে লাল চশমা লাগায় বলে পশ্চিমা লাল কুকুর শান্তির মালিক রাশিয়া মুসলমান চোখের ভেতরে কালা চশমা লাগায় বলে দেশ ওই রাশিয়া ওই ফ্রান্স ওই জাপান ওদের থেকে শান্তি ধারণা কেউ চশমার কালার পাল্টায় বলে शांति पेबा जमीन मध्य किसमा मदिनार आशेरा दाड़ा कुरान हाथी नियाली मुसलमान तुम्हारे पा दुटो देखे আমেরিকা শান্তির মালিক নয় রাশিয়া শান্তির মালিক নয় গ্রামীণ ব্যাংক শান্তির মালিক না সুদ শান্তির মালিক না ওই কালো চশমা লাল চশমাওয়ালারা এখন নিজের চশমা না হুজুরদের ওরে বাবা তুমি আজকে চশমা পরে চোখের পাওয়ার পাল্টাইয়া যদি আজকে হুজুরদের গালি আজরাইল যখন ধাক্কাটা দিবে তখন বুঝবি হুজুরদের কথাই ঠিক হকিত সে তু দু বে খবর হুনিয়া কি নজর হে নমি গুয়মকে আজ দু যুদা বস বাহরকার খুদা বাস চিস্তে দুদা গা ফেলো দুনিয়ার রঙিন চশমা ফেলে দাও মদিনার নবীর আদর্শের চশমা লাগাও মদিনাওয়ালার সাথে যার সম্পর্ক তাদের বন্ধু হয়ে যাও পারস্যের কবি কবিকুল সফর আল্লামা। নবীর মোহব্বতের না জখম পরলো চোখের পানি পড়া শুরু হলো এমন না জিহ জারি হয়ে গেল আল্লাপ সাদির উপরে এত খুশি রকমের পরে স্বপ্ন যোগে দেখানো হয় কেমন আচরণ কবরে করা হল বহু আমল করেছি তবে নবীজির রোজায় গিয়েছে না পরেছি না এই কারণে আমার নবী খুশি আল্লাহ খুশি ও কারণে আল্লাহ আমাকে নাজাদ দিয়ে দিয়েছে ওই না উপরে আমার নবীও খুশি আল্লাহ খুশি হয় না সারা দুনিয়ার মানুষের জিজ্ঞায় জারি করে দিলেন সারা দুনিয়ার ময়দানে আন্দির জবনে সাদির সে না চলে বলা বলি কু যাবি জমালি হাসন তু জমি অলিহি সন্নু আলি আলিহি বলা রৌলী কমালি বলগল রুলবি কমালি কশফ দু কমালি বলা বলি অমালি কশফত দু জমালি হাসন সল্লু আলহি আলগল অমালি বলগল অমালি কশফত দু যাবি জমালি হাসন তু জমি অল্লু আলহিহি আল্লাহ আল্লা রবুল আলমিনের জানে জারি করে দিলেন ওই জীবনের ঘটনা করে সাদি যা অভিজ্ঞতা অর্জন করেছেন তা কিতাব আকারে লিখেছেন আমাদের কৌমি মাদ্রাসায় পাঠ্য কিতাবুল ইস্তাব বোস से नर कवित कब फार्सी कवित अदिकंश मद्रास गुल बंद है जा কারণ পরানের উস্তাদ পাওয়া কষ্ট পরনের মতো ছাত্র পাওয়াও কষ্ট আবার এক দল বলে ফার্সি ভাষা উঠায় ভাষার দ্বারা কোনো লাভ নাই কিন্তু দেখলাম ফার্সি সে আর না বললে কবিতা না বললে কেন যেন বয়ানে মজা পাই না বুঝে না কিছু বুঝে না এরপরও দেখি এক বুড়া লাঠি বিছানার থেকে আমি আর থাকতে পারি জালাল উদ্দিন লু মির হ্যাঁ আহ কত বড় কামেল আমি আমানত রেখে যাব খুঁজে কোথাও কোন বুজুর্গ কোনো ভালো ছাত্র পাওয়া যায়নি হঠাৎ করে রুম শহরের ভেতরে শামশুতাবছে জালাল উদ্দিন নামে শহরের এক পাগলা সামনে দাঁড়ায় হল বলে ও তোমাকে একটা প্রশ্ন করব তুমি জবাব দিতে পারবে নি বলে শামসেদ্রেজি ডেকে বলে ইলমের সংজ্ঞা বলো ইলেম কাকে বলে জালাল উদ্দিন লুমি রহমতুল্লাহ বলেন ইলিম বলে মা হল ইম আল্লাহর পরিচয় লাভ করার নাম হলের জালও পেছনে দৌড়ায় জঙ্গলের ভেতরে জালাল গিয়া হাটার উপরে যত কবিতা পাগলামির মহাব্বতে আল্লাহ বলেছে ওই কবিতাগুলো আজকে সারা দুনিয়ার উলামাদের হাতে শো এরে নবির মত ঘটনা লিখেছে एकदिन हम्माम खाना गोसलखाना ढुकलें गोसलखाना देखे डने बे तकएसर थे मिस्कुआम्बर ग्राम पा जाए कि কোথার থেকে আসলো এগুলো কথায় অনেক দূরে চলে যাচ্ছে হরিণের নাবির ভেতরে আল্লাহ রব আলিনের কুদরাত। নিষিদ্ধ গাছের সাথে হাড্ডা লাগা মাত্র জান্নাতি পোশাক গুলো পরে গেল তখন আদম নবী তার লজ্জা খানকে ঢেকে ছিলেন গাছের পাতা দিয়ে ও পাতা দিয়ে শিলাবৃত করেছেন আর ওই পাতা পরিহিত অবস্থায় জমিন আসলেন জঙ্গলার হরিণ খপুর বে দৌড়ায় তিনটা নেয়ামত হরিণের ভেতরে চলে আসছে কতটা বলবিন তিনটা নেয়ামত চলে আসলো এক নাম্বার হরিনের চেহারা সুন্দর হয়ে গেল যত হিংস্র প্রাণী আছে হরিণের মতো সুন্দর আর একটাও নাই ওই জান্নাতি পাতার বরকতে হরিণের চেহারা সুন্দর হল দুই নাম্বার নে আমদ কত মজা তিন নাম্বার ন্যায় অথল নাভির ভিতরে মেসকাম্বরের ব্যবস্থা আল্লাহ করে দিলেন হরিণের নাবির ভিতরে কস্তুরীর একটা দানা মাত্র মশার মতো মশার মতো এটা যদি এখানে ফালায় পরে ভিন্ন আদম নবীর থেকে পাতা পেয়েছি পাতা বলে তাই নাকি বলে চলো আমরাও যাই এবার এই দল চলে গেল আদম নবীর কিনারায় পাতা আনার জন্য नियते भेज आदर नबीर सी जाए ना पता आनार जन् गई नियतर भेजाले एरा दुईटे पे एक पायन কস্তুরি নাই আদম নবির ভেতরে লেগেছে কয়েক হাজার হাজার হরিণের ভেতরে কয়েকটা হরিণে মধ্যে আল্লাহ দান করে তার নাভিতে কস্তুরি এখান থেকেই মেসকের গন্ধান আওয়াজ ঘুম আসতেছে দেশের যে অবস্থাতে আওয়াজ দেওয়া লাগে যেন সব বেদিনের ঘুম হারাম হয়ে যায় শাদি রনা তুলনা হ্যাঁ কবি কুল মাটিকে তিনি ফার্সি ভাষায় তার কবিতা দিয়ে প্রশ্ন করলেন গেল যে তুমি গলে নাচি যে মুদতেম জমে হম নগর না কে হুমকে এক একদাস নারে বসিয়া নিয়ে শুকিয়ে দেখিলাম রয়েছে সুবাস মেলা কহিলো তাহারে কস্তুরি তুমি অবু তুমি কি আতুরুদা কহিল হাতি নিয়ে শুকিয়ে তাহারে তুমি কি আতুরুদা তোমার গায়েতে সুবাসে ভরা ওগো তুমি কি গুলি সিতা মাটি জবাব দিয়া বলেন সাদি কহিলো সব কিছু আমি নহি আমি অতি নিচু ফুলের সাথে থাকি আতা সুবাসে হইলাম খাটি সবতে সহ তোরা সুত সোবতে তো লেহ তোরা তোলে কুনেত সমা সোবতে বাহ সৎ সালে তুবে এরে মাটি তোর দানা কি মেশক আ তোর থেকে না আমি মেশকোনা আমর না তোর দাও না একটা ফুলের কাছের গোড়ায় থাকার কারণে ফুলের ঘ্রান আমি মাটির মধ্যে চলে আসি মাইলে ম্যাম সোয়ে ঘণ যদি মাটির মধ্যে ঢুকতে পারে গো একটা বেনামাজি জাহান নামের আসামি ওরে আল্লাহওয়ালার সাথে যদি সম্পর্ক লাগা দেওয়ালা নবীর আদর্শের সাথে যদি লিসতে পারো বাবা আগুনের কাছে দাঁড়াবা আগুনের গরম তোমার ঠান্ডা অলির উপরে আসা মাত্র তোমাকেও কবুল করে নিবে আল্লাহ সাথে সম্পর্ক লাগায় দাওদিনার নবির সিনার মধ্যে ঢুকাও। আমার মদিনার নবীর আদর্শ আর নাই ওরে বান্দা তুমি কিভাবে চলবা সংসার চালাইবা শেখানো নবীর তরিকা কেমন করে পোশাক পরবা খুলবা শেখানো মদিনার আদর্শ কেমন করে বিবাহ সাথী কর্মীর বাঙালি শেখানো মদিনা নবীর আদর্শ হিন্দু থেকে তোমার ধার করে কোন কালচার আনতে হবে না হলুদ না দিলে তোমার বিয়া জবে না গেটনাশা সাজাইলে জবে না চেয়ার টেবিলের ভিডিও ক্যামেরা না দিলে জমে না মেয়ের গোসল দিবে ছেলেরা ছেলের গোসল দিবে মেয়েরা আর গান গাবে আর করবে আল্লাহ ক্ষমা করুন ওই অবস্থায় যদি কোন কোন মারা যাও সারা কোনো গায়ে হলুদ না দিলে বলে মেয়ে বলে বিয়াও করুন না ছেলে বলে বিয়া আমিও করুন না গায়ে হলুদ নামে হিন্দু আমি কালচার মুসলমানের জন্য চূড়ান্ত ভাবে হারাম হারাম কে কে কারণ বিয়ার শুরু থেকে জিনার শুরু মনে হয় জানো একটা বেশার আড্ডা হয়ে গেছে বুলেও আমার দাওয়াত দেওয়ার সাহস নেই চাকরি খাওয়ায় চাকুরি খাওয়ায় ইমামতি খাওয়ায় মাজ খাওয়ায় রিজিব কে দেবে ওই ইমামতি করতে গিয়া যদি আমাদের আর একটু আগাবো ওই মুনাফি খেরা মিথ্যা অজুহাত পেশ করে অতএবাহ নাজিল করে বলেন নবিয়া জানায় তোমাদের জন্য রয়েছে নবীজির মধ্যে উত্তম আদর্শ তাদের জন্য ছিল নবীর মধ্যে উত্তম আদর্শ তোমাদের জন্য রয়েছে মানে তাদের জন্য ছিল মানে মুনাফিক মুনাফিকের জন্য ছিল নবীজির মধ্যে উত্তম আদর্শ তারা গ্রহণ করে নাই ও মু ইতিহাস যারা জান্নাতের টিকিট পেয়ে নবুব করমসমান আলী ওরে নবীর দল আমার নবীর কেমন সুন্দর আদর্শ সারা জিন্দিগি বর কত কিতাব একটা জুমার দিন বয়ান লেখার উপরে নবীর কত গুণগানের কিতাব লেখা হলো আরো লেখা হবে আরো বাযান চলবে কেয়ামত কায়েম হবে নবীর গুণগান বলে শেষ করা যাবে না আল্লাহর প্রশংসার জন্য আমার নবী কাফি যথেষ্ট আমার নবীর গুণগান বর্ণনার জন্য আমার আল্লাহ যথেষ্ট ওরে আমার নবীর কেমন আদর্শ রে ভাই आसके गाली, गाली, आमी आले थाए दिया मैं गाली दे गई आलेम आचरण जोन साधारण मानुषे आचरण कमन बोलार न ওরে অন্তর ভাড়া দুঃখ এমন বাংলার জমিনে আজ আমরা বসবাস করতেছি দেখা যায় গালি দেয় তাবলিকা কাফের যারা নবীরে যারা নবীরে দাঁড়ায় সালাম দেয় না কাফের যারা নবীরে গাইবের মালিক বলে না কাফের যারা আবু হানিফা সহ মুশ্রিকা ইমু রসুল্লাহ এই কালে মাও নাকি কুফুরি কালিমা নাও জিদ লাগে দেখছ লেকচার কত চমৎকার না বাবা তোমার যে বাস দেয় তোমার কিন্তু খবর না কালিমা তে পুকুরে কারণে সব চোদ্দ পুরুষ জাহান শুধু আমরা হুজুরেরাই না যারা হুজুর না আওয়ামী করো করো যে কোনো দল করো না কেন তোমাদের যে কোন দেশে আছে আজকে কালেমা নিয়ে ভেজাল কি বয়ান শুধবেন আপনার কালেমাই ঠিক নাই কি বয়ান শুধবে কি বলবো আহা আমলের এত বয়ান বয়ানিছে নামাজের বয়ান রোজার বয়ান পর্দার বয়ান হালালের বয়ান জাকাতের বয়ান হজের বয়ান জিহিরের বয়ান পর্দার বয়ান জাকার নামের বয়ান জাকরাতের বয়ান এগুলোর খবর নাই ওইটাই খালি গালিয়ার গালি গালিয়ার গালিয়া অন্য সময় আসে না বলে এমন গালি দিলা রাস্তায় কেউ কি জুতা পেটা করে নাই রাস্তায় ফিটাইবে দূরের কথা রাত বারোটার পরে খোলা মাঠে গোল দিয়েছি কেউ টের পায় নাই আর রাত বারোটার পরই কিন্তু এগুলো যা শুনছি আমি দেখতেছি ও চিনলেনি রাত বারোটার পর আমরা ঘুমায় আরে ভাই স্বাস্থ্য করতে পারি আমাকে হাত তো আর একটা কম না খানাও কম খাইনি স্বাস্থ্য করতে পারি এই যুবক দাড়ি নাই টুপি নাই এগো লাগবে না দা আতি মাঝহাবি দুঃখনার না ঘন্টা টাইমের ব্যাপার কিন্তু সমস্যা এক জায়গায় আমরা গালি হারাম নাই তোমরা কি গালি দাও আমরা কমজানি গালি এ বাংলা গালি শিখতে কি কিতাব লাগে মাদ্রাসায় পড়া লাগে এটি তো অটল মুখস্ত হয়ে গেছে একটু মসজিদি নিতে পারি পায়ে হাত দিয়েও যদি একজনকে নবীর আদর্শওয়ালা দাড়িওয়ালা বানাইতে পারি এমন অন্তর নিয়ে চলি কোনদিন এই যে সিলেবাস নিয়ে ঘুরি বযান বযান বের হাটাজারি দেওব মাদ্রাসা মেঘল পটিয়া জিরি হাটাজারি মাদ্রাসা যাত্রাবাড়ি মালিবাগ বারিধারা বসুন্ধরা রহমানিয়া মাদ্রাসা এরকম হাজারো কৌমি মাদ্রাসা যেখানে তারা বলে কি হবে ওখানে পড়লে চাকরি না ওখানে পড়লে কোনো লাভ নাই এরপরে কত কিছু এরপর ওই সিবর পিত্রী ইমামতি ছাড়া আর কি ইমামতি আছে আমি ভুলের ঊর্ধ্বে নয় এজন্যই তো বারবার ক্ষমা চাই ধরা দাও তো কত বড় বেয়া নিম খারা মসজিদের ইমামতি কত দামি এক সম্প তুমি হাদিস পর মর্যাদা কত দেখো আমরা করান হাদিসপুরে আলেম ভাই যদি ইমামতি না করি তো করবে তুমি কেন বলো চাকরি পাওয়া যাবে না চাকরির জন্য পড়ি নাই তুমি কেন বলো চাকরির আশাই তো নাই আমরা পড়েছি আল্লাহর গোলামীর জন্য এখনো তাই করতেছি কোনোদিন রাস্তায় লাঠি লয় আন্দোলন করি নাই চাকরি আমরা গোলামির জন্য কোনোদিন চাকরির আশায় টাকার লভে রাস্তা আন্দোলন করি নাই বলতে পারবেন তাহলে আপনারা হুজুরেরা রাস্তায় আন্দোলন কেন করেন বাসের লাঠি নিয়ে কেন ধরান ভাই রামার টাকার জন্য আন্দোলন করেছে। আরে খোদায় যা চাওয়া কি দেয় কি। সেদিনও বলেছি এদেশে এখন শিয়াল নাই সব আমাদের সাথে কয় ঘরে যাওয়া যায় কোন রকম কম কম খাইয়া দুই ঘরে আর এক ঘরে না যাওয়া নেগ করে রেখেছে মসজিদে হুজুর খাইল না কে খাওয়ায় রমজানে তো ডায়রি মিত হ্যাঁ কত খাও আমরা কি বলছি যে টাকা না দিলে বলেন্কাল যারা আল্লাহর উপরে ভরসা করে তাদের জন্য আল্লাহ যথেষ্ট হ্যাঁ কত রাত্র ঘুমান নাই নাই গল্প করে কাটাইছেন মনে নেই লুডু খেলছেন মনে নেই তাস খেলে গল্প করে টিভি দিয়ে সিনেমা কাটাইছেন মনে নাই। আমরা একটু সময় না হ্যাঁ আল্লাহ কবুল কর তবে আপনার একটা দায়িত্ব নিতে হবে কাউকে উঠতে দেওয়া যাবে এই দায়িত্বটা নিতে পারবেন আল্লাহকে কবুল করবো লদ কানেল কেমন আদর্শের নবী আমার জীবনে দিন কাউকে গালি দেন নাই কেমন আদর্শ একটু আগাব সাহবাহী বসে আছে হঠাৎ করে এক নবী বললেনা আমি মোহাম্মদ সাল্লু আলাইহু সাল্লামাস আপনাদের সামনে ঘোষণা দে আমার কাছে কেউ কোনো হক যদি পাওনা থাকেন এখনই বলেন আমি হক করে দে কেমন মায় আর নটাৎ একজন দাঁড়ায় গেল আহা কি মজার কথা সাহাব একরাম চুপ হয়ে গেলেন নবী বলেন কি হবে কাম গো কাছে না এটা নবী আবার বলে আমার কাছে যদি হক পাও তোমাদের হক আদায় করে না একজন দ্বারায় বলেন উপায় গম্বার আমি আপনার কাছে একটা হক পাওনা বলে কি হ ও নবী বেয়া দবি করবে আপনি আমাকে একটা চর দিছিলেন গালের উপরে চর ওই চর আপনি দিছিলেন আমার উপরে আসো তুমি হাঁক আদায় করে আমাকেও চর দিয়ে যাও কেবল আমার মায়ার নবী মা বাবা নাই আমার সারা দুনিয়া যার পাগল গাছ পাগল মাস পাগল জঙ্গলার হরিণী দৌড়ায় আমার নবীর জন্য আমার নবীর জন্য হরিণী পাগল হায়া দৌড়ায় ঘটনা লেগে ইহুদি একটা হরিণী বাচ্চাওয়ালা বাচ্চা জঙ্গলায় সাইডা মাকে গাছের সাথে বেঁধে রাখলো দুই তিন দিন চলে গেল আর নবী ওই পদে একদিন যায় হরিণী আমার মায়ার নবীর চেহারা তাকায় চোখের পানি না করে কি যেন বলল আমার তিন দিন আমার দুধের দুই তিনটা বাচ্চা জংলায় মা মা করেছিল একটু আমি দুধ দিতে পারি। আমার ওই বাচ্চার জন্য দিলটা ফেটে যায় অনবী একটু সুপারিশ করে পারবেন আমি বাচ্চাগুলির দুগ্ধ পান করায় আবার জায়গায় হাজির হয়ে আমার নবী চিন্তায় পরে গেলেন আমি এহুদির ঘরে কেমন করে যাই সম্ভব না হঠাৎ আমার আল্লাহ দেখে বলেন অনবী আমার মায় আর নবী এক কদম দু কদম করে হুদির গিয়া দাগ দিলেন হুদি ভাই গাছের সাথে একটা হরি বেঁধে রাখছেন নাকি বলে হা ভাই তোমার এত বদনাম শুনি তুমি কি বলো হরিণীরা কেমনে সারি তোমার স্বীকারি করা হরিণী আমার নবী বলেন আমি জিম্মা আমি জিম্মা নিয়া সময় দিয়ে দিবেন আবার আপনার সামনে হাজির হবে এহুদি বলে এটা কি সম্ভব যদি আমি গাছের গোড়ায় দাঁড়ায় থাকবো হরিণীটারে ছেড়ে দিবেন হরিণী যদি সময় মতো না আসে যেই চুরিটা আপনি হরিণীর গলায় চালাইবে ছাড়া করা যায় না কারণ মানুষের কথায় তো হরিণ চলে না দেখে চলো চলো গাছের কিনারায় দাঁড়ানো আমার নবীর হাতে যখন হরিণ রসিনে দেওয়া হয় নবীন রশিটা হাতে নিয়ে কয় হরিনি যদি করে যাও বাচ্চাগুলোর দুগ্ধ পান করার সময় বেশি কিন্তু নাই दौड़ दिल जंगलैरा समय बेसि नई तारी আমার মায়ার নমি সেখানে দাঁড়ানো বাচ্চা মায়ের কঠোর শুনে দৌড়াই ও মা এতদিন কিভাবে দেরি করিস না কথা বাড়ানো যাবে না ওই মহান ব্যক্তি ওখানে দাঁড়ানো যদি দেরি হয় সুরিটায় হদি আমার মায়া নবীর গলায় চালায় দিবে বাচ্চা গুলো কয় ও মা a <laughs> যেই নবীর মহব্বতে মায়ার কারণে তুমি এখানে আস ওই মায়ার লোকটারে না দেখলে আমাদের ওই মায়ার নবীরে দেখার জন্য আমরাও চলবো মা বলে তাহলে আর দেরি না চল হরিণ দৌড়ায় বাচ্চা দুটো দৌড়া মায়ার নবীর সামনে সময় চুপচাপ দাঁড়ানো এহুদি ডাক গিয়ে কয়ে কি কয় হরিণীরা মাথা নারায়ণ রারায়ণ মনে হয় যেন কি বয়ান দেয় মায়ার নবী বলে বলেন এহুদি ভাই হরিণী ডেকে বলছে ওর বাচ্চা নাকি তিন দিনের ক্ষুদর যখন আমার নাম শুনছে হাজির হয়ে গেল কেমন আমার মায়ার নবী যার চেহারা মোবারকের দিকে যদি সাত দিন না যদি একটা নজর দিত সাত দিনের নিবারণ হয়ে যাইতো উন্মতের দাল যখন আপনাকে চিনতে পারে আর আমি মানুষ যদি না চিনি আমার মতো ভাগা কেউ নাই আপনি আমার উপরে রাগ না করে আমাকেও মুসলমান বানা দেয়। আমার নবীর মহাব্বতের উপরে আল্লাহ নবীর মহাব্বতের উপরে উম্মতের দল রহমতুল্লিল কি বলে কার लोकटा दादा बोले नबी आपने हमार गाले चर मेरे नबी बोलें आसो तुम्हें हमार गर मेरे हकादाय ना একটু অর্ডার দেয় এখনই তার মেরে ফেললো নবী বলেন সাহাবায় ক্যারাম সাবধান এই লোকটাকে হক আদায় করার সুযোগ দিয়ে দেয় কাছে আসার পরে নবী আপনি যখন আমার গালে চড় দিয়েছিলেন আমার গা ছিল শরীর ছিল খোলা জামা ছিল না আমি যদি হক আদায় করি আপনার শরীরের মধ্যে তো জামা রাখতে পারবেন না আদায় করে দেয়ার জন্য যখন জামাটা উঠা লোকটা দৌড়ায় গিয়া পেছন দিক দিয়া নবীজির জামাটা উঠানো মাত্র মোহরে পিঠের ভেতর এখানে গিয়া চুম্বন কারণ মহরে নবুয়াতে চুম্বন খাওয়া মানে জামনা তের অধিবাসী হাওয়া ওরে মায়ার নবীর নবীর মোহাম্মত সিনার ভেতরে নাই ওরে যুবকের দল এরে <inaudible> যুবকেরীরৃত <inaudible> <inaudible> <inaudible> <inaudible> আমার মা ও আপনারাও মা কত মানুষ এসে কান্না করে দশ বছর বিয়ে করলাম কি করবি রে বাঙালি সন্তান দিয়ে বলে রমজান মাসে তারা বিন্ মাস চোখের পানি রাখতে পারি নাই একটা ছোট্ট বাচ্চা কোরআন তেলাওয়া করেছে আমি ওই সময় আর কাছে কামনা করে বলি শ্রীমালি তুমি আমাকে একটা সন্তানের আজানে দৌড়ায় ওই মা বাবার ভাগ্য কত সুন্দর যেই মা বাবার সন্তানের কাছে হাজার হাজার মানুষ দোয়ার জন্য দৌড়ায় ওরে আল্লাহর বান্দা কত আরামে মাদ্রাসায় পরে ঠগি না নারে বাবা বাংলাদেশ তো দূরের কথা সারা দুনিয়ার এক নম্বরের ধনী খবর নাও আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো আমাদের নবীর আদর্শওয়ালা টুপিওয়ালা দাড়িওয়ালার মতো পৃথিবীর প্রথম ছাড়ির ধ্বনিটাও মনে হয় আমাদের মতো শান্তিতে না আমি বলছি না তুমি আমার মত আরামে গায়ে দিয়ে ঘুমাও অত সাজে মাদ্রাসায় লেখাপড়া করেছি এখনো মাদ্রাসা আমি মাতুয়াইল মেডিকেল যাত্রাবাড়ির পরে ওই সাইনবোর্ড আগে মাতুয়াল মাও মেডিকেল এর একটা পাতলা গায়ে দিয়ে ঘুমায় জিজ্ঞাস করলাম তোদের কি মশারি নেই কম্বল বাচ্চা দুটো চোখের বাড়ি চির বল আমাদের মা উডাই বাবা ওরে নবির দল তুমি না ওই বাচ্চাটা মাদ্রাসায় গিয়া দশটার আগে ঘুমায় না ফজরের আজানের এক ঘন্টা আগে উঠা ও জুবানায় তাহারুদের নামাজ পরে পোড়ান পরে ওরে নবীর উম্মতের দল আজকে তুমি সে মাদ্রাসার বিরোধিতা করেন এর নবীর হিংসার নজরে বলিনা এর বলি না তুমিও মাদ্রাসায় যাও স্কুল বাদ দাও তাও না স্কুলে পরো পর কলেজে পরপর ভার তুমি ব্যবসা করো চাকরি করো তুমিও দাঁড়িয়ে বা করো পাঁচ অত নামাজ পড়ো নবীর আদর্শ মতো চলো কোরআনটারে শুদ্ধ করে নামাজ আদায় করো আজকে তুমি আরামে ঘুমাও মনে করেছো শান্তি না ওই আমার বারমার দিকে তাকাও আমার মুসলমান ভাই আমার মা বোনেরা চিল্লায়া কান্না করে গত নভেম্বরের 13 14 তারিখে দেখলাম টেকনাফ সাগরের উপরে তাকায়া দেখলো ওই মুসলমানদের বাড়ি বাড়ি শুধু আগুন ওই পারের ওদের কিছু আত্মীয় বসবাস করে দেখি ওরা সাগরের কিনারায় আল্লাহর গোলাম ওরা আজকে তাকায় তাকো কোনো আরাম নাই স্মৃতির ভিতরে খোলা আসমানের নিচে চিল্লায় কান্না করে খানাও নাই নাই Uri Allah-ul-ulam Allah Allah. Allah. Allah. देखे माँ बाबार सामने सन्तान शिशु लगे चापा खाए मुसलमान की दुआ करते नबी दच्चा चिल्ला मेर को धुके धुके खुदार तृष्णा मरे जाबा मन करीना तुम्हरा आराम কুত্তা গুলো মুসলমানের কখনো ক্ষমা করবে না ওরা ওই বারমার উপরে শুধুই নজর না কপালে লিখে না ওদের পরের সিরিয়াল হলো তোমার আর কত মজবুত করে নাও কয়দিন আর বাহাদুরি করবা এমন কোনো দিক নাই যুবকের লাশের খবর না পানির নিচে বাসার নিচে যুবকের লাশ ঘুমের বিছানায় যুবকের লাশ অহংকারী করো না হাত রেখে বলে দাড়িটা লাম্বা করো কেউ যদি দাঁড়ায় বলতে পারেন ও মৌলবি দাঁড়ি না থাকলে নামাজ না পড়ালে কোনো কোনো ক্ষতি নাই বরং লাভ টাকা চেহারা ভালো হয় যৌবন যায়। যায় হওয়া স্বাস্থ্য ভালো হয় এসাম দাও বেলের দাও আমিও দাঁড়িয়ে কেটে ফেলবো পারবা না বাবা পারবা না বিজ্ঞানীদের থিউরি চোখের পাওয়ার চলে যায় যৌবন চলে যায় অকালে মরণ হয় নবী বলেন অসর্ব অবস্থায় আমল নামায় গুণা লেখা হয় কপাল পুরে গেছে এখান থেকেই তওবা করে নাও বাবা জীবনে আর দাঁড়ি কাটবো না মা সারবো না আল্লাহওয়ালার পেছনে চলবো কোরআনটারে শুদ্ধভাবে করে পরে নামাজ থাকে গলায় সুরিয়ে আসবে মরে যাবো চাকরি থাকার যাক নবীকে কাদাবো না আল্লাহ কে বেজাল না অন্তর যদি ভালো থাকে খাটি নিয়ত যদি হয় দুটো কে দেখা দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন দাড়িওয়ালা নামাজি বানায় দেন ইমান আমল মজবুত করে দেন নবীজির শূন্যতের আমল আশেখ বানায় দেন ব্যবসা চাকরিতে يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين اللهم اجعلني في عيني صغيرا وفي اعين الناس كبيرا اللهم اكفيناهم بما شئت اللهم اننا نجعلك في نحورهم وانا اعوذ بك من شرورهم <سؤال> اللهم نجعلك في نحورهم ونعوذ بك জালু شرورهم নোহ রহিমি কবি রহিম ইন জালু কফি নোহ রহিমিহীম জানী মিনল মুহানী মিনল মু فينا للدعوات اللهم اني اعوذ بك من زوال نعمتك اللهم اني بك من زوال نعمتك اللهم اني اعوذ بك من زوال نعمتك اللهم نور قلوبنا بنور معرفتك اللهم طهر قلوبنا عن غيرك সগে রাম সদাদি বলা মু দিকে যদি তাকাই হাত তুলতে বড় ভয় পায়। কারণ গুনার দিয়ে তাকাইলে জাহান নাম সারা কিছু দেখি না তারপরেও আপনার দরওয়াজা সারি না হেঁট দিয়ে তাকায় আপনি রাত করে তারা আপনি যদি ক্ষমা না করেন আপনার রহমান নামের বহির প্রকাশ কিভাবে হবে রে মাওলা আপনার মত দয়াময় কেউ নাই কেউ নাই aye allah <laughs> moder moto gunagar keu allah aye allah askere mahfil আয় আল্লাহ সকলের জীবনের সব গুণাগুলো ক্ষমা করে দেন সবাবটুকু নবীজির রহজা মোবার আদম নবী থেকে আজ পর্যন্ত যত উমিনার কবরে সবার রেহুর উপরে পৌঁছায়া দেন আয় আল্লাহ ঘুমের ঘরেও যদি হয় আবার মায়ার নবীর সাথে মোলাকাত করায় দিন আয় আল্লাহ জীবনে তো নবীর পাইলাম Tupi matai dilam darina clamlam basama por la... কত দুনিয়া দারেরা টুপির দিকে টাকা গালি দেয় লম্বা জামারে গালি দেয় ও আল্লাহ আপনার নবীর করে তারপরে টুপি ভালাই না নবীর আদর্শের টুপি দাঁড়িয়ে এত সুন্দর না জানি আমার মায়ার নবী কত সুন্দর দেখতে পারি না আয় আল্লাহ গুমের ঘরেও হলে একটু নবীর সাথে মোলাকাত করা দিন আয় আল্লাহ মাহাফিল আপনি আমাদের শিলা বানা দেন आदा पर दें सतान दिनदारे बना दें कुरान हाथी नूर दिए भरपुर दें এলিমো এলিমাতো আমান করে নল রিয়া হাসাদ কিবির থেকে আপনি হেফাজত করেন একুচমা কাম দান করে নল আয় আল্লাহ মসজিদ মাদ্রাসা গুলো কবুল করে নেন্লা মালিক সারা দুনিয়ায় শান্তির ফেসলা করে দেন যারা ব্যবসা চাকুরি করে কামাই রুজি ব্যবসা লেখা বড়ায় বরকত বাড়ায় দেন হালাল বরকুতি বাড়ায় দেন হারা থেকে হেফাজত করে নাম সারা দুনিয়ার মুসলমানের উপরে খাস রহমত নাজিল করে নম মুসলমানের ইমান আমল ইজ্জত হেফাজত করে নামল আয় আল্লাহ এ বাংলার জমিন আছে যারা প্রশাসনিকভাবে কাজ করে সবাইকে দিন দেশের খাওয়া দেন বানায় দেন ইসলামের ব্যানার টানায় যারা ধোকা দেয় তাদের হেদায়াত দান করেন আল্লাহ বাদ করে দেন ইমান আমলের শক্তি বাড়ায় দেন আয় আল্লাহ মেহরবানি করে আমাদের দোয়া নবীজির ও শিলায় কবুল করেন আল্লাহ আয় আল্লাহ নবীজির তোফায় মোনাজাত কবুল করে নেন ঘরে কেউ গিয়া দেখবে মা এখনো ঘুমায় নাই সন্তানের অপেক্ষায় বসে আছে আর একদল আপনার গোলামে ময়দানে আছে যাদের মা নাই যাদের বাবা নাই অন্ধকার কবর থেকে দোয়ার আবদার জানা ও রে সন্তান ওই মা বাবার জন্য কিন্তু মায়া হয় না ওদায়ার মালিক কুদরতের নজরটা দিয়ে দেখেনি ময়দানে কি মা কে যেন বাবা হার গুনাহের কারণে দিলটা পাথর কান্না দিলটা নরম করে নাল্ল কান্নাওয়ালা চক্ষ দান করে নল বারবার মুসলমানের উপরে রহমত নাজিল করে নল বেইমানেরা মুসলমানের উপরে এত অত্যাচার মায়ের चापा खाए सामने सन्तान कर सतान सामने मा बाबा जबईल गलाय रशी लगाए पुक रास्ते टाने দের হেদায়ত দেন না হয় নমরুদের মতো ধ্বংস করে দেন আল্লাহ আয় আল্লাহ বেদিনদের হেদায়ত দেন না হয় ধ্বংস করে দেন্লাহ মুসলমানের অপরাধের কারণে আপনার আদরের নবির ভুল করে ধোকায় পরে অন্যায় করেছি আয় আল্লাহ আমরা খাটি নিয়েতে হাত তুল্লাবার গুনা করব না छ्रो अमीन की कबुल कर मली। दिल सस्त चो न আয়াল্লা জান্নাতের বাগান বানায় দেন আয়াল্লা বেশি বেশি কান্নার তৌফিক দান করে নল জিকা জিব্বা দান করে নল আখেরাতের তাকায় দেখেন একটু বাড়ায়া দোয়া নেন কপালটা খুলে যাবে ও আল্লাহর মান্দারা এই ময়দানে আমার মতো জাহাজ নামের আশাফি কেউ না আমি আপনাদের কাছে না রে আল্লাহ শয়তানের দোকায় পড়ে অপরাধ করেছি মেহরবানি করে মাফ করে দেন আল্লাহ আপনি যারা আবার কেউ আল্লাহ মেহরবানি করে নবীজ রুস ইলামাকে মাফ করে দেন সারা দুনিয়ায় খেতমতের জন্য কবুল করে নেন চলার পথে কুদুর হাতে হিফাজত করেন আল্লাহ অন্ধকার কবরে দুই পাশের মাটির চাপ জাহান নামের আগুন সহ্য করতে পারব না আয় আল্লাহ গুনা মা করে দেন আয় আল্লাহ করে তা আল্লাহ সকলের দোয়া কবুল করে নেন আয় আল্লাহ বেশি বেশি নেককার ছেলে মেয়ে দান করেন দাম্পত্য জীবন সবার সুখময় করে দেন আল্লাহ কামাই হালাল বরকত বাড়াই দেন আমিও মাদ্রাসার খেদমত করি মাদ্রাসা কবুল করে নেন আয় আল্লাহ জায়গা বহু টাকার প্রয়োজন আপনি গায়ে বিঘা থেকে ব্যবস্থা করে দেন বহু টাকাও জায়গার প্রয়োজনে ব্যবস্থা করে দেন আয় আল্লাহ ময়দানের সকলের হাত নিলায় কবুল করে না। বেশি বেশি না কামল করার তাও দান নবীজির আদর্শ মেনে চলার তাও ফিক দান করেন দীর্ঘনে খায় দান করেন্লো আয় আল্লাহ করানো হাদিসের নূর দিয়া সিনহাটা ভরপুর করে দেন্ল বুঝার বুঝাবার তাও ফিক দান করেন্লাহি অ হমদআ আজমাইন আন আনতি কে আর